মানবতা সমাধান স্বাগত জানাচ্ছি আমাদের এই কোরআন কেন্দ্রিক প্রোগ্রামে কোরআন এর আয়োজনে আজকে আপনাদের খেদমতে আলোচনা করব। যে কোরআনের প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্ব আমরা কিভাবে পালন করব। যদি আমরা তেলাওয়াত না জানি কোরআন পড়তে না জানি তাহলে কোরআনের অর্থ জানা আমাদের জন্য কঠিন হবে আর অর্থ না জানলে আমলের জন্য ডিফিকাল্ট হবে আর আমল নিজেদের না থাকলে অন্য মানুষকে আমরা কি আমলের কথা বলবো তাও তো সমস্যা হবে এই হিসেবে আমরা আসুন একে একে এই সম্পর্কে আলোচনা করবো কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হলো তিলাওয়ৎ শব্দের অর্থটা কি তিলওয়াত মানে কি আমরা প্রোগ্রাম শুরু করি কোরআনে পাক তেলাওয়াতের মধ্যে দিয়ে এটা তো করছেই তেলাওয়াত মানে কি আসলে তো তেলাওয়াত শব্দের তালা ইয়াতু তেলাওয়ান এই শব্দের অর্থ হলো কোনো জিনিসের পিছনে পিছনে চলা ফলোয়িং সামথিং সামথিং ইন ফ্রন্ট অব ইউর ফলোয়িং ইট আপ অ্যান্ড জাস্ট গোয়িং অ্যান্ড গোয়িং কিপ ফলোইং এটা হলো যে কোনো জিনিস আপনার সামনে আছে এটাকে ইমিটেট করে এটাকে ফলো করে এটাকে দেখে দেখে আপনি তার পিছনে পিছনে চলেন এটা হলো তেলাওয়াত আসলে এই তেলাওয়াত অর্থ কিন্তু খালি কারি আব্দুল বাসেদ সামাদের মতো খালি সুললিত কণ্ঠে সুন্দর সুর দিয়ে শুধু পড়ার নাম তেলাওয়াত না তেলাওয়াত অর্থ হলো কোরআনকে অনুসরণ করা কোরআনকে মানা বোঝা এটা কিন্তু তেলাওয়াত শব্দের মধ্যেই এসেই যায় এজন্য এই তেলাওয়াতের আমরা অনেক সময় মর্ম অর্থ না আর না বুঝেই আমরা মনে করি যে শুধু কারি সাহেবদের যদি তেলাওয়াত হয় তা হয়ে গেল টেলিভিশনের প্রোগ্রামগুলো সকাল ছয়টায় বা বিকাল ছয়টায় যখন টিভি সেন্টার খোলা হয় তেলাওয়াত দিয়ে শুরু করে দিল মনে করল শেষ দায়িত্ব নো ইটস নট লাইক দ্যাট এটা মোটেও এরকম নয় বরং আল্লাহ সুবাহ কোরআনকে আমাদেরকে তেলাওয়াত করার জন্য বলেছেন ফকরা কোরআন আল্লাহ বলেছেন तुमरा कुरान एर जा तुमार जो सम्भव तुम तेलावत करो और यज्ञ कैरात ये तेलावत नाम फरज करो व्यक्ति जदि कुरान शरीफ थे तेलावत ना करे ता तार नाम आदाय होना कारण कैरात का फरज सूरा फतिहां तेलावत करी एर पर अन्न को आयातर अंश हमें अवश्य तेलावत करते हैं ये जदिना करी नामना नाम शुद्ध है ना এবং আল্লাহ তালা এই কোরআনকে খুব সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য বলেছেন ওয়ারাতিল কোরআনিল কোরআনকে তারতিল সহকারে থেমে থেমে সুন্দরভাবে মখরাজ আদায় করে তসবীদের নিয়ম কানুন আদায় করে কি তেলাওয়াত করো কাজেই এই কোরআন তেলাওয়াতটা আমাদের একটা বড় দায়িত্ব অনেকে আমরা বহু বই পড়লাম বহু বলিয়াম বলিয়াম শেষ করলাম কিন্তু আল্লাহর কোরআনের তেলাব দিয়ে আসে না মুখে জড়তা শিখি নাই বড়ই দুর্ভাগ্য তাদের জন্য যাদের কোরআন পড়ার তৌফিক হয় না তারাই বড়ই দুর্ভাগা পৃথিবীতে এই কোরআনের থেকে বড় কিতাব আর পৃথিবীতে নাই এর থেকে সম্পদশালী জিনিস নাই এর মতো পরশ আর কোনো জায়গাতে নাই কাজে আপনার জীবনকে পরিবর্তন করুন যা এখনো পর্যন্ত কোরআনকে শেখেন নাই কোরআনের তেলাওয়াত শেখা সম্ভব হয় না কোরআনের তেলাওয়াত শিখতে শুরু করুন আপনি বিরুদ্ধ হয়েছেন বয়স আশি হয়েছে তাতে কিছু আসে যায় না আল্লাহর নবীর জামানায় অনেক আশি নব্বই বছরের মুরব্বীরা বড় বড় বয়স্ক মানুষরা তারা কোরআন শেখার জন্য বাচ্চাদের মতন চেষ্টা করেছে কাজেই ইয়াং ওল্ড আপনি অল্প বয়স্ক হন অথবা বেশি বয়স্ক হন যেটাই হন না কেন এই কোরআনের তেলাওয়াত আপনাকে শিখতে হবে ইটস অব্লিগেশন এটা আপনার জন্য জরুরি এটা যদি আমরা না করি তাহলে আল্লাহ তাল্লাহর কাছে গুনাগার হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম এক হাদিসের মধ্যে বলেছেন হাদিস খানা মুসলিম শরীফে এসেছে আবু উমামা রদিয়ালু আনহু বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা কোরআন করোয়া এই কোরআনটা সুবাহ আপনি যদি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক যদি আপনি আমি আটকা পড়ে যায়। তাহলে কোরআন এসে আমার জন্য রিকমেন্ড করবে কোরআন মিডিয়েটার হবে এবং বলবে আল্লাহ এই বান্দা এই বান্দি আমাকে তেলাওয়াত করতো তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তলি সুরতুল বকর ও আলু ইমরান এই বিপদের দিনে কোরআনকে নিয়ে আসা হবে এবং কোরআন যারা তেলাওয়াত করতো কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতো কোরআন কেন্দ্রিক যাদের আমল ছিল কোরআনকে নিয়ে যারা আলোচনা করতো কোরআনের আলোচনা যারা শুনত কোরআন দিয়ে যারা টিভি পরিচালনা করতো কোরআন দিয়ে যারা দুনিয়ার পরিবর্তন করার জন্য ব্যাপৃত ছিল এরকম সবাইকে নিয়ে আসা হবে আল্লা ক্যানুয়া বিহিফিদা বিশ্বাস করে এবং এই কোরআনের তো ১১৪ চোদ্দোটা সুরা সুরা বাকার এবং সুরা আল ইমরান সামনে থাকবে এবং সুরা বাকার এবং সুরা আল ইমরান এই দুটো সুর সুফহান আল্লাহ কি হবে আল্লাহ তালার কাছে পড়া করবে সুরা বাকার এবং সুরা আল এমরান যে এই লোকেরা হলো এরা হলো আমাদের লোক আমাদেরকে সকাল বেকালে তেলাওয়াত করত। আমাদেরকে নিয়ে তারা ব্যস্ত থাকত। এই মানুষদেরকে জাহান নামে পাঠানো যাবে না সুফহান আল্লাহ এরকম অবস্থা হবে রমজানের আলোচনা আপনারা নিশ্চয় অনেকে শুনে থাকবেন এসেছে সুপারিশ করবে আমি তাকে খাইতে দেই নাই পান করতে দেই নাই এবং তার জৈবিক চাহিদাকে পূরণ করতে দেই নাই কোরআন সারাদিন ক্লান্ত থেকেছে সে এরপরে আমি রাত্রে সে আমাকে তেলাওয়াত করে করে ঘুমানোর সময় পাই নাই আল্লা বলছেন কোরআনের এবং রোজারের সুপারিশকে কবুল করা হবে সুফান তাহলে এই কোরআন যদি আপনি আমি তেলাওয়াত করি তাহলে এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হয়ে কেয়ামতের দিনে আসবে আর এই সুপারিশ এর অর্থই হলো যে আল্লাহ আলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জানাতে দেবেন ইশা আল্লাহ এর পরের হাদিস হলানুকর যে উসমান আফান রিয়াল বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লিম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো ওই ব্যক্তি আল কোরআন এবং মানুষকে শিক্ষা দেয় রাহুল বুখারি বুখারি শরীফের রেওয়ায়তের মধ্যে এসেছে সম্মানিত ভাই বোনেরা কোরআনের হক কিভাবে আমরা কোরআনের প্রতি দায়িত্ব পালন করবো এই সম্পর্কে আমাদের আলোচনা চলছে আমাদের আমিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 जानून के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठट पुन सम्प्रचार सकाल सारे देशे पीस टी নিকটে মনোনীত দিন হলো কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর सबाई के शुभे जा स्वागत আপনারা সবাই কোরআন পড়ুন আপনারা সবাই কোরআনকে বুঝুন এবং কোরআন দিয়ে জীবন করুন আসুন আমরা সবাই কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি এই কোরআনের আয়নায় কীভাবে কোরআনের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করব তার প্রথম পর্যায়ে আমরা আলোচনা করছি যে কোরআনকে আমরা কীভাবে তেলাওয়াত করব সেই সম্পর্কে আমাদের আলোচনা চলছে এবং আমরা বিরতির আগে যে হাদিসখানা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি উসমান এবং আফান রাজি আল্লাহ তান তৃতীয় খালিফা উনি হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসের টেক্সট হল আল্লাহ রসুল সাল্লাম বলে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আমাদের সমাজটা কিন্তু উল্টো হয়ে গেছে আমরা সব থেকে বেশি বেতন দিই তাঁকে যিনি বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার একদিনে দুই চার পাঁচটা অপারেশন করে হার্ট অপারেশন এরকম যারা সার্জন আছে দে আর দ্য পিপল গেটিং মোস্ট অব দ্য মানি অথবা যার বিজনেস আছে বড় বড় তাদেরকে আমরা মনে করি যাদের পয়সা বেশি আমাদের কাছে তারা ভালো সুফায়ন আল্লাহ আল্লাহর কাছে কিন্তু ভালো এবং মন্দের ক্রিটেরিয়া ভালো এবং মন্দের মাপ কাছে কিন্তু সম্পূর্ণ আলাদা রসুল্লা সাল্লি ও এখানে বলেছেন খয়াল্লামা কোরআন যারা শেখে আর কোরআন যারা শেখায় তারাই হল সর্বোত্তম আজকে আমাদের সমাজের অবক্ষয় এমনভাবে হয়েছে যে সমস্ত ভাইয়েরা কোরআন শিখান যে সমস্ত বোনরা কোরআন শিখান তাদেরকে আমরা অবজ্ঞা করি যদি অঙ্ক অথবা ইংরেজি পড়ানোর জন্য প্রাইভেট এক ঘন্টায় দাম হয় आपनार जा कुरान पढ़ाते गले अर्धेक एके बारे आो कम देखें एमक सब किस बद दें मद्रास देश मद्रासा कारिशाब हुजूर मर्यादा सबसे कम बसि मर्यादा हल प्रसिपाल हुजूर एरपर एर कारिस कुरान शिखाते हैं ओ आलेम सरकारी स्ट्रकचारे तरह मरदा कम आमजिक भाव क्योंकि मर्यादा कम এই হিসেবে কিন্তু আমরা কোরআনের মর্যাদাটাকে কমাই ফেলেছি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওই কথাকে কিন্তু আমরা ঠিক রাখি নাই বরং আমরা কোরআন যারা পড়ান তাদের মর্যাদাটাকে কমায় দিয়েছি আর আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন কী শিখাবো আমরা তো এটা জরুরি মনেই করি না আমরা এই প্রসঙ্গে আলোচনায় পরে আসবো যে ছেলে মেয়েদেরও কোরআন শেখানোর যে হক আছে ভিন্ন একটা এপিসোডে আমরা এই ব্যাপারে কথা বলবো। তাহলে सम उल्टे गज ता जरा अध तर आजकल चोखे देखे बसी अवस्था तो एम हो गए यह क्यों अग्रगतर परिवर्त अधपतन ये जरा कौर आन पढ़े जरा कौर आन शेखे तेरा मर्यादा देना भलो भा मानुषरा तरचा के भलो बोलते अभिजात जानको मन कर অর্থবিত্তা যাদেরকে মনে করা হয় নিজেদের ছেলে মেয়েদের আপনারা কখনো মনে করবেন না যারা কোরআন শরীফ পড়তে জানেন না তারা সেম ফিল করা উচিত লজ্জা বোধ করা উচিত যে এই কোরআন আমার কিছু কোরআন আমার জীবন এবং মরণ আমি এই কোরআন পড়তে জানি না আমি অভাগা আমি আমার এই কোরআনকে কোরআনের কাছে আমাকে ফিরে আসতে হবে তা না হলে আমি মর্যাদা পাবো না আমি কিছুই করতে পারবো না এই ব্যাপারে আমরা খুব সাবধান থাকতে হবে আমরা কোরআন পড়া জানি না আর গর্ববোধ করি আমাদের লজ্জা হওয়া উচিত আমি মনে করি এরকম আমরা কেউ থাকবো না কাজেই আসলে ঠিক ক্ষয়রুকুম মান্তা আল্লা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআন শেখ হায় সুবহান আল্লাহ এজন্যই তো কোরআনের দেখেন একটা ছোট জিনিস দেখেন কারি আব্দুল বাসেত সামাদের কথা কে না জানে সারা দুনিয়ার মুসলমানরা সবাই তার কথা জানে একমাত্র কোয়ালিটি তো হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত এই তেলাওয়াতের কারণে আল্লাহ তালা এত মর্যাদা তাকে দিয়েছে শেখ আব্দুর রহমান সুদাইস আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করে দিন ওনাকেও দেখেন ওনার এই সুন্দর তেলাওয়াতে ওনার তেলাওয়াতের সঙ্গে আমরা জজবা এসে যায় আমাদের পুরো হারামসে থাকে আব্দুর রহমান যারা শেখে আর কোরআন যারা শেখায় তারাই হলো সমাজের মধ্যে সর্বোত্তম লোক আরা হাদিসের মধ্যে এসেছে কালত কালা রসুল ওহকু আনহ এদিস খানা বুকরি এবং মুসলিম দুই হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাহা তিনি হাদিস বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লা উল কুরআন যেই ব্যক্তি মেইল ওর ফিমেল নারী হোক অথবা নর হোক পুরুষ হোক অথবা মহিলা হোক সে কোরআন তেলাওয়াত করে ওহুয়া মাহির বিহি আর সেই ব্যক্তি কোরআন ভালোভাবে পড়তে যান এক্সপার্ট फ्लुएंट कुरान खूब सुंदर सूंदर उच्चारणे भलो तजबीज सहकारे सूंदर सलुलित क्ठे भलो भावे कुरान तेलावत करे व्यक्तर की मर्यादाफरते हमले प्रेस्तर संगे तरह हासर नासर जरा आल्लासे अत्यंत सम्मानित आल्लात्यंत पूर्णवान आल्ला प्रेस्तारा तो, तो सबई पूर्णवान এর মধ্যেও যাদেরকে স্পেশাল কোয়ালিটি আল্লাহ তালা দিয়েছেন এ ধরনের উন্নত মানের ফেরিস্তাদের কাছে তারা থাকবেন এবং এই ফেরিস্তাদেরাই মূলত মর্যাদা আর যার কারণে তাকে আল্লাহ তালা ফেরস্তাদের সঙ্গে থাকার মর্যাদা দান করবেন দেখেন এটা হলে এক মর্যাদা আপনি যদি ফ্লুয়েন্ট হন অনেকে দুঃখ করে বলুন হায় হায় তাহলে আমি তো খুব ফ্লুয়েন্ট না আমি তো খুব ভালো তেলাওয়াজ জানি না ভেঙে ভেঙে তেলাওয়াত করি আইন উচ্চারণ করতে গেলে গাইন হয়ে যায় ফা বলতে গেলে কাফ হয়ে যায়। আর আপনার জাল বলতে গেলে যা হয়ে যায় এরকম যারা আছে আমাদের অবস্থা কি হবে তাহলে আমাদের কি কোনো মর্যাদা নাই সাল্লাহ আলি আসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশে ব্যাপারে বলছেন বলেন কোরআন আর যে ব্যক্তি কোরআন পড়ে তেলাওয়াত করে তা আর এর মধ্যে ধাক্কায়া ধাক্কাই আসে পড়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে পড়তে পারে না পারে না পারে না পারে না পারে না আবার পরে চেষ্টা করে এরকম অনেকেরই হয় আমরা অনেকেই এরকম আছি বিশেষ করে আমেরিকাতে দেখেছি আমেরিকান অনেক কি বড় বড় শেখ টেলিভিশনেও আসেন এরকম অনেকে আছেন যে কোরআন তেলাওয়াত করতে গেলে ঠিকমতো মতো উচ্চারণ হয় না এরকম অনেকেরই হয়ে যায় এরকম যদি হয়ে যায় তাহলে তখন কি হয় যে তিনি এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভেঙ্গে ভেঙ্গে ব্রোকেন বয় যে তিনি রিসাইড করছেন আর অহু আলেই হিস এবং এটা তার জন্য খুবই কষ্টের ব্যাপার এরকম কষ্ট করে করে ধাক্কায় ধাক্কায় কষ্ট করে করে ধাক্কায় ধাক্কায় পরিশ্রম করে করে এরপর করে না ছেড়ে দেয় না লেগে থাকে বয়স হয়ে গেছে আর এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করতে থাকি তাহলে কোরআনের একটা হক আদায় হবে আর এই কোরআনের যদি আমরা তেলাওয়াতের হককে যদি আমরা আদায় না করি তাহলে আল্লা সুহান হুয়া তাহলার কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না এবং এই কোরআনের তেলাওয়াত যাদের মধ্যে থাকে না তাদের মধ্যে খায়ের এবং বরকত থাকে না এক সময় তো আমাদের মুসলিম দেশগুলোর এরকম ঐতিহ্য ছিল যে সকাল বেলায় ফজরের নামাজের উঠেই লোকজন ফজরের নামাজ পড়ত মসজিদে গিয়ে জামাতে অথবা ঘরে আদায় করত মসজিদ পাশে না থাকলে এরপরে ফজরের পরে প্রত্যেক ঘরে ঘরে আপনি গ্রামে গঞ্জে শহরে হাঁটলে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো আনফর্চুনেটলি সভ্যতা এমনভাবে এর বিপর্যয় ঘটেছে এখন ফজরের পরে খুব কম বাড়িতেই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আওয়াজ কি শোনা যাবে লোকজন তো আজকাল গ্রামে গঞ্জে ওই ডিশ গিয়ে টেলিভিশন টেলিভিশন হয়ে আর এই কত ধরনের স্যাটেলাইট চ্যানেল কত ধরনের টিভি ভিসি আর এগুলো করতে করতে একটা দুইটা আগে তো মানুষ ঘুমায়ও না ফের যখন ওইটাই হলো ঘুমের আসল সময় হয় ঘুমায় আসে আর না হয় ইদানিং কিছু কিছু হয়েছে যে কোরআনের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই সারে গা মাদানিসা শিখাইতেছে হারমোনিয়ামে সুতলে করতেছে লাহাই আনতা আল্লাহ মাফ করুক এই অবস্থা হয়ে গেছে এই জন্য অধপতন কিন্তু মুরব্বীদের থেকে শুরু হয়েছে বাচ্চাদের কথা কি কী মুরব্বিরাই কোরআন তেলাওয়াত করে না আলহামদুলিল্লাহ এখনও গ্রামেগঞ্জে এমনকি শহরেও কিছু কিছু মুরব্বীরা আছেন যারা কোরআন তেলাওয়াত না করে শুরু করেন না কোনো কাজ আমরা ছোটোবেলা আমাদের বাপদাদাদেরকে দেখেছি যে তারা কোরআন তেলাওয়াত না করে কোনো দিকে বের হতেন না ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেনই মায়েরাপও রান্না বাড়া করতে যাওয়ার আগে নাস্তা তৈরি করতে যাওয়ার আগে কোরআন তেলাবাদ করবেন এখন আমরা সবাই ঘুমের পাগল আমরা ফজরের টাইমের ফজরের পরে হলো ঘুমের আসল সময় এবং এরকম ফজরের পরে যারা আমরা ঘুমায় থাকি বরকত থেকে আমরা মাহরুম হই এক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন ফি, আল্লাহারিক্মিফিহা হে আল্লাহ সকাল کے تمہیں برکت কাজ করে এর মধ্যে আল্লাহ مانگ جی کاج کردے اللہ سب تلا برکت دین کا یہ جو تلاوت تلاوت دے دی جار দেখা شروع সকাল বেলা دیکھا گے سکال ولا جائنڈر مدد قورنہ খায়। আপনার পুরো সিস্টেমের মধ্যে যদি قور চর্চাটা হয়। আপনার। একেবারে ব্রেন থেকে নিয়ে নাক থেকে নিয়ে মুখ থেকে নিয়ে হলকুম থেকে নিয়ে আপনার হার্ট পর্যন্ত সব জায়গার মধ্যে যদি কোরআনের একটা সার্কুলেশন হয় দেন ইউ বিন রিফ্রেশড আপনি রিফ্রেশ হয়ে গেলেন যখন প্রোগ্রামগুলো ঠিকমতো কাজ করে না আমরা এটাকে কম্পিউটার রিফ্রেশ করি তো আর যদি কোরআন দিয়ে সকাল বেলায় আপনার পুরো বডিটাকে রিফ্রেশ করা হয় ইউ উইল বি মোর এনার্জেটিক আপনার কাজ করার আগ্রহ ভালো থাকবে মন ভালো থাকবে অ্যাচিভমেন্ট ভালো হবে আর সকাল বেলায় না ঘুমায়ে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের দিনটাও ভালো যাবে যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায় প্রথমেই মন খারাপ এরপরে ঘুমায় থাকি স্কুল কলেজে লেট করে যাই নানান অসুবিধার মধ্যে আমরা পড়ে যাই এই অসুবিধার মধ্যে পড়ে গেলে পরে আমাদের কোনো কিছুই আর ভালো যায় না তাহলে কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হলো তেলাওয়াত এই তেলাওয়াতের কিছু অংশ আমরা আলোচনা করলাম সামনের এপিসোডে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত এই তেলাওয়াত নিয়ে আলোচনা করব এবং সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ আজকের এপিসোড এখানে শেষ হচ্ছে আসসালাম আলাইকুম বারাকাত।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 जका तो दान अर्थ पल रायन बैंक छाचल्लिसम जी पोस्ट শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এআরাই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন মানবতার সমাধান सबूरी कथा पूर्वे की प्रदान जीवन सफलता कुरान तेलावे क्यों जो शेम पालन करज कर खुशी हन আরো ফজিলত জানার জন্য দেখুন আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায়